জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব জনতা আবার গর্জে উঠবে যাই করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে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 বিপ্লব বিয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বাহংকার आज कान शुन निपू जो বাংলায় ভাষা বাংলায় খাবার ভিন্দেশি তবে কে কে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লবী জনতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর একাত্তরে সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শোধবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শোধবে লাখো বাঙালির রক্তের ঋণকে লাখো বাঙালির রক্তের ঋণকে বিপ্লবতা জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে একাত্তরে রক্ত শ্রুতে শ্রুতে পাখানাদার যায় ভেসে उल्टो स्रोत जय गा दाजाई उल्टो स्रोतर जय गसालो के एक रक्त सोते पाखाना दा जायसे उल्टो स्रोत जय गसालो के मधुर बाणी तिक्त मायने बजा উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বা একাত্তরে সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব ছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধবে বিপ্লব বিচারতা আবার গরু যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব বিচারতা আবার কণ্ঠে আবার মিছিল কণ্ঠে তুলবে জয জয করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয জয করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয জয করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে